এটা তো আমি বলার দরকার না এটা আপনি জানেন সবাই জানেন কেউ যদি সেটাকে রাসুল সালামের নির্দেশ মনে না করে এখানে আবার একটু এই বিষয়টা বোঝা দরকার সেটা হলো মানে রাসুল সাল্লা সালাম কাতার সোজা করার জন্য একজনের সাথে একজনের পাক বন্ধ করে মিশে মিশে দাঁড়ানোর জন্য বলছেন এখন এটা তো রাসুল সাল্লাহ সালামের নির্দেশ এখন যিনি দূরে দূরে দাঁড়ান মানে পাক করে করে দাঁড়ান তিনিও কিন্তু ওইটাকে রাসুলের নির্দেশ মনে করে দাঁড়ান কথাটা বুঝতে পারছেন উনি যে দূরে দূরে দাঁড়াচ্ছেন উনি কিন্তু সেটাকে ভুল মনে করে দাঁড়াচ্ছেন না উনিও ওই দূরে দূরে দাঁড়ানোটাকে সঠিক মনে করেই দাঁড়াচ্ছেন কে আমরা দাঁড়ায় যাচ্ছেন তিনিও কিন্তু রাসুলের মহব্বতে দাঁড়াইতেছেন আবাদত মনে করে দাঁড়াচ্ছেন আবার যিনি দাঁড়াচ্ছেন না তিনিও কিন্তু রাসুল সরাসালামের আবাদত মনে করেই দাঁড়াচ্ছেন না তিনিও সেটা আবাদত মনে করতেছেন না তাহলে যিনি মিশে মিশে দাঁড়াইতেছেন তিনি কিন্তু আবাদত মনে করে দাঁড়াইতেছেন আবার যিনি দূরে দূরে দাঁড়াইতেছেন তিনিও সেটাকে সুন্নত মনে করে দাঁড়াইতেছেন বুঝতে মানে যিনি দাঁড়াচ্ছেন না যিনি করতেছেন না এটা তো অবশ্যই রাসু সরস রামের সন্ন্যার লঙ্ঘন তা আমরা চেষ্টা করব ওই বাইদেরকে তাবলিক করা তাপলিক করতে হবে তাদেরকে রসবসামের সুন্না পৌঁছায় দিতে হবে হাদিসগুলো বলতে হবে এবং তারা যে দূরে দূরে দাঁড়াচ্ছেন এটা যে সুনার খেলাফ সুনার বিপরীত এটা তাদের কাছে তাবলিক করতে হবে তাবলিক করার পরে তারা মেনে নিল মেনে নিল না মেনে নিলে নাই না মেনে নিলে আপনার আমার কিছু করার নাই এই মসজিদে আজকে দশ বছর ধরে আমরা অসংখ্য জিনিস বলতে বলতে বলতে বলতে দশ বছর ধরেই তা অনেকে এইগুলো মানে না মানলে আমাদের করার কিছু আছে অনেকে আমরা যত বেশি বলি তত বেশি আরো উল্টা করে এরকম মুসল্লিও আছে যে কেন আমরা বলি এইটার রাগে এটার ক্ষোভের আরো উল্টা করে যে এই ব্যবসায়ী কেন বলে তাই এখন তিনি যদি না করেন তো এটা তো করার কিছু নাই এই যে ফরস নামাজের পরে জিকির করা এটা হানাফি মাঝাবেও সুন্নত সাহাফি মাঝাবেও সুন্নত মালেকি মাজাবেও সুন্নব হাম্বালি মাজাবে আছে প্রত্যেকটি আমলের দলিল সহকারে একটা বড় কিতাব আছে এই কিতাবের মধ্যে একটি অধ্যায় আছে যে হানাবি আমলেই হলো যে ফরস পরে রাসুল্লা সাল্লামের জিক করা সুন্না পদ্ধতিতে জিকির করা তো সেখানে এই কথাটাও বলা আছে যে সকল নামাজের পরে সুন আছে সেখানে দিয়ে গুলো করতে যে সময় লাগে এই সময় বিলম্ব করাটা সুন্নতের খেলাফ নয় এটা দলিল সহকারে ফেখে হানাফির মধ্যেই আছে অথচ দেখবেন আমাদের দেশে হানাফি দাবিদের হয়ে আমরা জিকির করি না মনে করে যে এটা হানাভিমা যাবে নাই এবং এই যে সালাম ফিরানোর পরে একটু পরে আমরা দোয়া করি একটু কিছু জিকির করি যে ন্যূনতম এটার জন্য অপেক্ষা করি এই অপেক্ষাটাও আবার কোনো কোনো বাইয়ের সহ্য হয় না দেখা যায় যে রাগে ক্ষোভে উঠে এমনি মারে আপনি তাকে লক্ষ্য করবেন মানে এক মিনিট দুই মিনিট কেন বসলাম এই জন্য রাগে মানে তার চন্নত পড়তে দেরি হয়ে গেছে তার বিশাল একটা আমল নষ্ট হয়ে গেছে এই আমরা যখন দোয়াটা করি শেষ করি শেষ করার সাথে সাথে দাঁড়ায় দাঁড়ানোর পরে অন্য সময় হাত বাঁধার ক্ষেত্রে ওই রকম করে না কিন্তু ওই টাইমটা আপনি লক্ষ্য করে দেখবেন একেবারে এমনি করে হাতের এখানে নিয়ে এমনি করে ঝরে মানে এটা হইলো ক্ষোভের বহিঃ প্রকাশ যে এতক্ষণ দেরি করে কেন সালাম সাথে সাথে দোয়া করে ফেলবো মানে তার পরবর্তী আমল নষ্ট হয়ে যাচ্ছে অথচ মানে মূর্খতার কারণে জিনিসটা হয়তো জানেন না মনে করেন না। জন্য মানে এই বিষয়গুলো আমাদের জানা দরকার বোঝা দরকার তবে আমরা শুধু তাবলিক করব। আমরা শুধু বলে যাব আমা মা আলাই না বালান এরপরে কে মানলো কে না মানলো কে অনুসরণ করলো ওইটা তো আমাদের বিষয় না